আমার আপনার শরীরে কত রকমের রোগ হয় ইমানের রোগ হইতে পারে না ইমানের রোগ হয় যে কার কার ইমান অসুস্থ হয়েছে কয়বার ডাক্তারের কাছে গেছে না আবার শুনি আপনাদের ইমান অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে গেছেন চিকিৎসা করানোর জন্য এরকম কারো ঘটছে সবাই ইমান তো আছে। বড় বড় রোগ আল্লাপারিমে চোরাল বাকারার শুরুর দিকে বলে দিছেন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 আরেকটা ইমানি রোগের নাম হলো আরেকটা ইমানি রোগের নাম হলো শাক এই ছয়টা বড় বড় রোগের নাম মনে রাখবেন আরো ছোট ছোট অনেক রোগ আছে নাই রোগে এক নম্বর কুপার দুই নম্বর শির তিন নম্বর বেদাত চার নম্বর নেপাক পাঁচ নম্বর छः नम्बर शाख माशा स्टूडेंट स्टूडेंट मुखस्त कल्लाकेदार पांच नम्बर आयात कुपर रोग्लाबर रोग এ তো মারাত্মক আল্লাহ রবুল আলমিন বলেন ওয়ামাইয়ক বিল ইমানে কোন লোক যদি ইমান আনার পরে কুফরি করে ফকদ হাবিতা আমাল তার সমস্ত আমল সাথে সাথে নষ্ট হয়ে যায় লোকটা ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যায় কি না তাহলে আমি যে কথাটা বলতেছিলাম কুফর এমন একটা মারাত্মক রোগ এই রোগে ধরলে সমস্ত আমল সাথে সাথে বরবাদ হয়ে যায় आखे लोकता क्षतिग्रस्त लोक दे अंतर्भुक्त हो जाए कि मारा कि कठिन एक रोग नाम कफर